আসসালামু আলাইকুম ওরাকাতিল দর্শক বিন্দু আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি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 প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আল্লা রব্বুল আলমিনের প্রদত্ত সঠিক তরীকা আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে ইনশা আল্লাহ তালা আমরা জান্নাত লাভ করতে পারব জান্নাত লাভ করার মাধ্যম সমূহের মধ্যে এটাও একটা বিরাট মাধ্যম যে মানুষ তার চরিত্র সুন্দর করবে উত্তম চরিত্রে সে নিজেকে চরিত্রবান করবে সুন্দর ব্যবহার প্রদর্শন করবে মানুষের সাথে সুন্দর আচরণ সে দেখাবে কারোর সাথে কোনো দুর্ব্যবহার খারাপ আচরণ সে পেশ করবে না তাই তো রাসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম আমাদের জন্য উন্নত চরিত্রের একটা মহান আদর্শ ছিলেন তিনি তার আচার ব্যবহারে চাল চলনে কথাবার্তায় আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন উত্তম চরিত্র কাকে বলে আর কিভাবে আমরা উত্তম চরিত্র পেশ করতে পারবো আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের কথা সফর থেকে ফিরছিলেন পথি মধ্যে সাহাবিদেরকে বললেন তোমরা বিভিন্ন গাছের ছায় গিয়ে একটু আরাম করো আল্লাহ নবীও একটি গাছের ছায় আরাম করছিলেন আল্লাহ নবীর যে তরবাইটা ছিল গাছের সাথে সেই তরবাইটা ঝুলিয়ে দিয়ে আল্লাহ নবীও সেখানে ঘুমিয়ে গেলেন এক কাফের গ্রাম্য কাফের এই সুযোগকে গ্রহণ করে গাছ থেকে তরবা নিয়ে আল্লাহ নবীকে জাগাইলো ওঠো কেউ নাই সেখানে সাহাবিরা একটু দূরে সবাই আরাম করছেন আল্লাহ নবীকে জাগাল নবী আমার জাগলেন দেখলেন তরবাড়ি ওই কাফের হাতে ঝুলতে আছে আর আল্লাহ নবীকে বলছে মাই আম না কামিন নি বলো তো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে নবী কোনো সময় ভয় করতেন না কারো ভয় ভীতি তার মধ্যে ছিলেন। কারণ আল্লাহর উপরে পূর্ণ আস্থাবান থাকতেন পূর্ণ ভরসা যখন বলল সেই কাফের মিননি তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে হাল্লার নবী বললেন আল্লাহ সঙ্গে সঙ্গে তরবাইটা তার হাত থেকে পড়ে গেল হাল্লার নবী সেই তরবাইটা হাতে করে কুড়িয়ে নিলেন এবং বললেন এখন তুমি বলো আর ছাড়েন তো ছাড়তেও পারেন আল্লাহ নবী বলে যাও চলে যাও লোকটি অবাক হয়ে গেছিল তার গ্রামে গিয়ে মানুষকে বলতে লাগলো আমি পৃথিবীতে এরকম সুন্দর মানুষ এত সুন্দর ব্যবহারের মানুষ কোনোদিন দেখিনি। যাকে আমি মারতে চেয়েছিলাম সেই লোকটি যখন আমাকে মারার সুযোগ পেল তখন আমাকে ছেড়ে দিল যাও চলে যাও কেন ভাই এই ভাবে নবী এইভাবে সাল্লাহ সাল্লাম তার উত্তম চরিত্র পেশ করে ও মুসলিমদেরকে আকৃষ্ট করেছিলেন আজকে যে ইসলাম সারা বিশ্বে প্রচার লাভ করেছে শুধুমাত্র সুন্দর চরিত্রের কারণে মুসলমানরা আল্লাহ নবী সাহাবিরা এবং তাবা তবে তারা উত্তম চরিত্রের মাধ্যমে এই ইসলামের প্রচার প্রসার করেছিলেন আজকে আমরা মুসলমানরা সেই উত্তম পেশ করতে পারছি না। আজকে আমাদের পার্শ্বস্থ অ মুসলিমরা ইসলাম কাকে বলে চিনতে পারছে না ইসলামের বৈশিষ্ট্য কি জানতে পারছে না ইসলামের সৌন্দর্য কি তারা কোনদিন বুঝতে পারছে না কেন কারণ তারা যা করে অন্যায় যত রকমের অন্যায় তারা করে সেই সমস্ত অন্যায় আমরাও করি যত নোংরা চরিত্র তাদের মধ্যে আছে সেই সমস্ত নোংরা চরিত্র আমাদের মধ্যেও আছে তাই তারা বুঝতে পারছে না আসল ইসলাম কি আমরা তাদেরকে আমাদের উত্তম চরিত্রের মাধ্যমে সুন্দর ইসলামকে পরিবেশন করতে পারছি না তাই আমার আজকে আমরা আমাদের ইসলামের প্রচার প্রসার করতে পারছি না কারণ যত অন্যায় যত নোংরামি আর যত দুষ্টামি যত অশ্লীলতা তারা করে এই সমস্ত জিনিস আমাদের মধ্যেও রয়েছে নবী সাল্লাম তার রাসুল্লাহ চরিত্রের মাধ্যমে এই দিনের প্রচার করেছিলেন জোর করে কাউকে তিনি ইসলাম গ্রহণ করতে বলেননি ওই লোকটা যে আল্লাহ নবীকে বলল বলো তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে আল্লাহ নবী যখন তাকে তার মুঠোই মধ্যে পেয়েছিলেন ইচ্ছা করলে তাকে মারতে পারতেন তাকে না যে তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে আমি ছেড়ে কথাও কিন্তু বললেন না যাও যাও। চলে তো ভাইরামার ইসলাম প্রচার হয়েছে উত্তম নৈতিকতা এবং উত্তম চরিত্রের মাধ্যমে বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে সোমামা বিন উসালের ঘটনা এই সোমামা আল্লাহ নবীর চরম শত্রু ছিল আল্লাহ নবীকে সাহাবিদেরকে হঠাৎ করে কোন এক সময় কোথাও যাচ্ছিল আর নবী দয়ার নবী রাহমতুল্লিল আলমিন বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন ওকে মসজিদের নবীতে খুটির সাথে মেনে দাও মসজিদের নবীর খুঁটির সাথে সাহাবিরা সোমামাকে বেঁধে দিলেন আল্লা নবী সোমামাকে বললেন সোমামা বলো তোমার সাথে এখন আমি কি করব সোমামা বলল হে আল্লাহ রাসোল যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আপনি করতে পারেন আমি হত্যার যোগ্য কারণ আমি আপনার সাথে যে ব্যবহার করেছি আমি আপনার সাথে যে আচরণ করেছি সেই আচরণ আর সেই ব্যবহারের কারণে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমি হত্যার যোগ্য আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার হবে আমার প্রতি এটা বিরাট করুণা এবং বিরাট অনুগ্রহ আর যদি মালের বিনিময়ে আপনি ছাড়তে চান তাহলে আপনি যা চাইবেন যত মাল চাইবেন আমি সমস্ত মাল আপনাকে আল্লাহ নবী কিচ্ছু বললেন না ওই ভাবেই তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিনে আবার আল্লা নবী জিজ্ঞাসা করছেন সোমামা বলো তোমার সাথে আমি কি ব্যবহার করব। সোমামা একই উত্তর দিল আল্লা নবীকে যদি আমাকে হত্যা করেন তাহলে আমি হত্যার যোগ্য যদি আমাকে আপনি ছেড়ে দেন তাহলে আমার প্রতি দয়া ও করুণা প্রদর্শন করা হবে আর যদি আপনি মালের বিনিময়ে ছাড়তে চান আপনি যা চাইবেন যত মাল চাইবেন আমি আপনাকে দিতে রাজি আছি আল্লাহ নবী ওই আবার চলে গেলেন কিছু বললেন না তৃতীয় দিনে আবার আল্লাহ নবী প্রশ্ন করলেন বল সোমামা তোমার সাথে আমি কি ব্যবহার করতে পারি সোমামা বললো হুজুর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আমি হত্যার যোগ্য আর যদি আপনি আমাকে এমনি ছেড়ে দেন তাহলে আমার প্রতি দয়াও অনুগ্রহ করা হবে আর যদি মালের বিনিময়ে ছাড়তে চান আপনি যত মাল চাইবেন আমি মাল এনে আপনাকে দিয়ে দেবো আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সোমামাকে ছেড়ে দাও চরম নির্যাতনকারী এই সুমামা সোমামা দুর্ব্যবহারকারী এই সুমামা আল্লাহ নবীকে সাহাবিদেরকে চরম জালায় জ্বালিয়েছিল আল্লাহ নবী কি বললেন ছেড়ে দাও তারা বান্ধন খুলে দিল সুমামা মসজিদ থেকে বেরিয়ে গেল রাস্তার পথে চলতে আছে আর মাথার মধ্যে চিন্তা যে নবীকে আমি এত জ্বালিয়েছি যে সাহাবেরকে আমি চরম কষ্ট দিয়েছি সেই নবী আমাকে হাতের মুটুর মধ্যে পাওয়ার পরে এইভাবে আমাকে ছেড়ে দিল তার যেন বিশ্বাসই হয় না অনেক দূর যাওয়ার পরে আর যেতে পারল না সামনেই একটি পুকুরে গোসল করলো গোসল করে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছেন আশাধু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আশ সাদু মুহাম্মাদান মুহাম্মদান আব্দহু আর ইসলাম গ্রহণ করে নিল কিসের কারণে শুধু আল্লাহ নবীর এই উত্তম চরিত্র এবং আল্লাহ নবীর যে লোকটিকে আমি জ্বালিয়েছিলাম যে লোকটির প্রতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দুজাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 दीनी दाई दाई जा मानवतार आदेश रत साढ़े आठटाएल भारत सल मणिमुक्त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 He faces the is, is my about, uh, my is uh, he listens my question is about the beard about What? Are the he answers the so number one is help of Allah he satisfies in the light of glorious Quran an authentic hadith if Allah helps you believe me you have to get suffering catch dr zaket uh, Can <laughs> we have the next call, please? To get convincing and valid answers, dial Korun, Dr. Zakir K. Boroborthy Anushthaan, Peace TV, Bangalai. Purnuray, I have known you. I have told যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম এমন উত্তম চরিত্র মানুষের মাঝে পেশ করেছিলেন যে সেই চরিত্র দেখে অনেক অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছিল যেমন সোমামা বিন উসালের কথা আপনাদের কাছে পরিবেশন করা হলো এইভাবে জানি আমরা সবাই মক্কাবাসীরা একদিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বাধ্য করেছিল মক্কা থেকে বের হতে তিনি বাধ্য হয়ে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন বহিষ্কৃত অবস্থায় তিনি মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন তারপরে আল্লাহ তালা শক্তি দিলেন সামর্থ্য দিলেন সবকিছু পাওয়ার পরে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই মক্কা বিজয় করলেন মক্কা ফাঁটা হয়ে গেল মক্কা তিনি জয়লাভ করলেন সমস্ত কাফেররা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে যারা আল্লাহ নবীর প্রতি জুলুম অত্যাচার জুলুমের ইস্টিম রুলার চালিয়েছিল সাহেদের প্রতি অকথ্য নির্যাতন সেই সমস্ত কাঠেররা দাঁড়িয়ে আছে কাতারবদ্ধ অবস্থায় তারা অপেক্ষায় আছে যে আজকে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলু আমাদের ব্যাপারে কি ফাইসালা করবেন কারণ তারা চরম জুলুম চরম নির্যাতন ও নিঃসনের রুলার চালিয়েছিল বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের ওপরে এবং তার সাহাবিদের ওপরে তারা যে ক্ষমার যোগ্য নয় এটা তারা নিজেরাই বুঝতে পারছিল কিন্তু দয়ার নবী বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা তাদেরকে সম্বোধন করে বললেন যাও তোমরা আজ মুক্ত ইদাহাবু ও আন্তমত্তলাকা লতাশ্রী বা আলাইকুম তোমরা মুক্ত আজকে তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করা হবে না তারা অবাক হয়ে গেছিল তারা ভাবতেই পারেনি আল্লাহ নবী পারেনি রাসুল্লাহ সবাই কোথাও চলে যায়নি দলে দলে ইসলামে প্রবেশ করেছিল সবাই কালেমা শাহাদত পরে ইসলাম গ্রহণ করেছিল আমি বইতে চাইছিলাম ভাইরা আমার বিশ্ব নবী মোহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তম চরিত্রের চরম দৃষ্টান্ত পেশ করে গেছেন আমাদের জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন অবলম্বন করি আজকে যদি ইসলামের উত্তম চরিত্রগুলো আমরা আমাদের যে চরিত্র অমুসলিম যদি আমরা আমাদের উত্তম চরিত্র পেশ করতে পারতাম তাহলে হয়তো তারা আমাদের ইসলামকে বুঝতে সক্ষম হতো তারা হয়তো আজকে আমাদের ইসলামকে বুঝতে পারতো এবং হয়তো তারা ইসলাম গ্রহণ করতে পারতো কিন্তু অনুতাপের বিষয় যে আজকে আমরা ইসলামের উত্তম চরিত্রগুলো অবলম্বন করতে পারছি না তাই আমরা দেখাতে পারছি না যে আসল ইসলামের রূপ কি ইসলামের আসল সৌন্দর্য কি আর ইসলামের মেন এবং তার মূল বৈশিষ্ট্য কি তা কিন্তু আমরা মানুষের কাছে পেশ করতে পারছি না আমার কথা ছিল ভাইরা আমার জানলার যাওয়ার মাধ্যম দিয়েছেন विश्वनबी मोहम्मद रसोल्ला सल्लाह्लम तुम्हारी उत्तम चरित्र मानूस जान्न लाभ करते आल्लाज्जा स्थान जीवर हिफाजत करा जाना लाभ करते विश्वनबी मोहम्मद रसल्ला सल्लाह आल्लम अनुरूप भावत जाम हिथ्यार्जन करा সত্য পথ সত্যমত এবং সত্য জিনিস গ্রহণ করা মিথ্যাকে যদি ত্যাগ করতে পারি আর সত্যকে যদি গ্রহণ করতে পারি তাহলে যে জান্নার পাওয়া যায় এ কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাই তিনি বলছেন ইদমানুল ইত্তম আনফুসে কুম আদমানুল্লাহ কুম আল জান তোমরা যদি জান্নার যেতে চাও তাহলে ছয়টি জিনিসের গ্যারান্টি দাও আমাকে ওই ছয়টি জিনিস যদি তোমরা হিফাজত করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাত যাওয়ার দাবিন হবো তোমাদের জন্য জান্নাত যাওয়ার গ্যারান্টি দেব আর তোমাদের জন্য আমি দাবিন হব যে তোমরা জান্নাতে যাবে একটা হচ্ছে যখন কথা বলবে তখন সত্য কথা বলবে মিথ্যাকে বর্জন করবে মিথ্যা পরিহার করবে ওয়া আউফু ইদা ও আর যখন কারো সাথে ওয়াদা অঙ্গীকার করবে তখন তা পূরণ করবে আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে ও গুদ্দু আফসার হাকুম আর তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে ও কুফু আইদি আর তোমরা তোমাদের হাতকে ওপরের প্রতি জুলুম করা থেকে এবং এবংিতা থেকে হাতকে তোমরা রুকে রাখবে আটকে রাখবে এই ছয়টা জিনিস তোমরা পালন করতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের জামিন হচ্ছি তোমরা জান্নাতে যেতে পারবে তাই সত্যবাদিতা আর সত্য জিনিস আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যদি আমরা সেই সত্য পথ সত্য জিনিস এবং সত্য কথা বলার প্রতি নিজেকে অভ্যস্ত করে নিতে পারি যদি আমরা পরিহার করতে পারি তাই তো বলছেন বিশ্ব নবী মুহামি ইন্হদি ইনতেল কাদিব তোমরা সত্যকে অবলম্বন করো সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য তোমাদেরকে নেকির পদ দেখাবে আর নেই তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে সত্য তোমাদেরকে নেকির পদ দেখাবে আর নেকি তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে যখন একটা মানুষ সত্য বলাতে অভ্যস্ত হয়ে যায় সত্যই বলে শুধু সত্যই বলে তখন আল্লাহ তালা তার নাম সত্যবাদীদের সূচিতে লিপিবদ্ধ করে দেন আর যখন কেউ মিথ্যা বলে এই মিথ্যা তাকে অন্যায়ের পথ দেখায় পাপের পথ দেখায় আর পাপ তাকে জাহান্নামের পথে নিয়ে যায় মানুষ যখন মিথ্যা বলতে বলতে মিথ্যাই বলা তার হয়ে যায় তখন আল্লাহ তালা মিথ্যাবাদীদের সূচিতে তার নাফ লিপিবদ্ধ করে দেন তো ভাইরা আমার বলছিলাম জান্নাত লাভ করা এটাও একটা মাধ্যম সত্যবাদিতা অবলম্বন করবেন মিথ্যাবাদিতা পরিহার করবেন মিথ্যা ত্যাগ করবেন আল্লাহ নবীর হাদিস বখারি ও মুসলিম শরীফে বর্ণিত আয়াতুল মোনাফেক সালাস হাল্লা নবী বলছেন মোনাফেকদের নিদর্শন হচ্ছে তিনটি তারা কথাই কথাই মিথ্যা বলবে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে আর আমানতের খেয়ানত করবে তো এই মনাফিকি অভ্যাস ত্যাগ করে যদি আমরা সত্য পথ সত্য মত এবং সত্য আদর্শ গ্রহণ করতে পারি তাহলে ঈশা আল্লাহ তালা এ জিনিস আমাদের জান্নাতের যাওয়ার অশিলা হবে এবং এগুলোর কারণে একদিন আমরা জান্নাত লাভ করতে পারব অনুরূপ জান্নাত যাওয়ার ওsila bole dilen bissulnabi muhammadur rasulullah sallallahu alaihi wasallam thai bollen prottek namaz er pore ayatul kursi pat korba prottek namaz er pore ayatul kursi pat korle tumra jannati hote parbe ayatul kursi allah la ilaha illallahul hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil বিশ্ব নবী মুদ রসুল্লাহ জামে এবং নামক কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন মনকর আয়াল কুরসি দু জাননা ই আল্লা বলছেন যদি কেউ কুরসি পাঠ করে তাহলে তার সেটা হচ্ছে তার মরণ সে মরলেই জান্নাতে যেতে পারবে এই মরণই হচ্ছে তার পথে বাধা যে সে জান্নার যেতে পারছে না প্রত্যেক নামাজের পরে যদি কেউ এই আয়তুল কুরসি পরে তাহলে সে জান্নার যেতে পারবে আমাদের অবস্থা কেমন আমরা দেখেছি বিভিন্ন মসজিদে হাসানা এই মোনাজাতির কোথায় গেল, ফিকির কোথায় গেল, কিছু নেই নামাজ পড়ার পরেই ইমাম সাহেব কেবলার দিকে মুখ করে মোনাজাত করে দিয়ে তারপরে তার দায়িত্ব শেয়ার উঠে চলে যাবে আর এই মুক্তি সাহেবরা উঠে তখন সন্ন্যত পড়তে আরম্ভ করবে জিকির বলে কোনো জিনিস নামাজের পরে আমরা কিন্তু দেখি নাই হাল্লী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেক নামাজের পরে তুমি জান্নাতে জান্নাত আল্লাহ নবী যত নামাজ পড়িয়েছেন আমার এই নামাজগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে কোন নামাজের পরে জামা ভাবে আল্লাহ নবী দুয়া করেছিলেন এরকম সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় কাজ আমরা আবিষ্কার করেছি এ কাজ আমরা করে থাকি জামাতবদ্ধ ভাবে মোনাজাত আকবর বললেন নামাজ শুরু করলেন সব কিছু হারাম হয়ে গেল আর যেমনি সালাম ফিরলেন সব কিছু হালাল হয়ে গেল আপনি জিকির করুন তিনি গোলাদবীর নাস পড়েছেন কোলাদব রাবের ফালাক পরেছেন আর অনেক দোয়া পড়েছেন নামাজের সালাম ফেরার পরে এই জিকির গুলা আমরা করি না সালাম ফিরে দোয়া করে দি আমাদের কাজ শেষ হয়ে যায় তো ভাইর আমার কথা হচ্ছে যে আল্লাহ নবী মুদুরা বলে নামাজের পরে আয়তুল কুর্সি পরো তাহলে তুমি জান্নাত যেতে পারবে তোমার জান্নাতের পথে শুধু তোমার মৃত্যুই বাধা আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সাল্লো আলাহ নবীনা মহম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন सकल समस्या समाधान एक देख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 আমি সংগ্রাম করছি করতে দেখুন বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বাংলায়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 शिशुरा प्रति बुधवार रत साढ़े सातटाय बांगलेशे और सन्दा सातटा भारत पिस ऐसी